ব্রহ্মা যা ফদনক নিঃসৃত শলী সংগ্রহ করে আর্গস্বরূপ তা মহাদেবকে নিবেদন করেন রূপে। এবং যা মহাদেব সহ সমগ্র জগৎকে পবিত্র করেছেন এই জগতে সেই মুকুন্দ ভিন্ন অন্য কে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 ब्रह्मा और शिवर मत सर्वशक्तिमान देवताराओ विष्णुवा श्रीकृष्ण आराधना करें तकुंदर थे अधिक शक्तिशाली एवं परमेश्वर भगवान पदवाच्य आज क्यों पर लक्ष्मीदेवी ब्रह्मा एवं शिव स्वतंत्र शक्ति सम्पन्न नन भगवान अंश हार फा भगवान शक्ति शक्तिमान तक भगवान प्रेममयी सेवैक्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 অনেক বড় ভক্ত সমাগম আছে ভক্তরা ক্ষয় ক্ষয় থেকে এসছেন আপনার যারা বাইরে থেকে এসেছেন বাংলাদেশ অনেক বাংলাদেশ থেকে এসছেন তো আপনাদের মধ্যে কে কেই পুরো ভাগবত পড়েছেন দ্বাদকন্ধ প্রভাদ তৎপর্য আশা করে নিতায় প্রসাদ প্রভু ফোরে না কমপ্লিট হচ্ছেন ও আচ্ছা তো শুধু ওই দশম স্কন্ধে শুরু পর্যন্ত অনুবাড়ি যা এবং প্রকাশিত আছে সেই পর্যন্ত আপনি তো কত বা প্রভুপাদের তাৎপর্যের মধ্যে কত বা প্রভুপাদ এই বিষয়ে চর্চা করেন যে শ্রীকৃষ্ণের হচ্ছেন পরমেশ্বর তার উপরে সমান কেউ না কেউ না অক্ষিচ্ছ না ভগবান শ্রীকৃষ্ণের ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণের অংশ আছে কিন্তু তারা সবাই ভগবান মুকুন্দার অধীন আছে প্রভুপাদের সমস্ত গ্রন্থের মধ্যে ক্ষত বা প্রভুপাদ এই বিষয়ে উপরে চর্চা করেন কতবা বা অসংখ্য প্রয় কেন প্রভুপাত বার বা এই কথা বলেন কেন এবং বার বা প্রপাত আমরা যদি প্রভুপাদের প্রবচন লেখা কেছে শুনে তো বারবার আমরা শুনব যে প্রবাদ বলছেন আমরা ঈশ্বরী নয় ঈশ্বর অস্থায়ী আছে কিন্তু আত্ম সেটা তো সনাতন তো এইসব মৌলিক বিষয় প্রপাত বা বা বলেন কেন কেউ বলতে পারেন হুম। যাতে আমাদের দৃঢ় বিশ্বাস হবে একবার লন্ডনে প্রভুপাত প্রতিদিন শ্রীমৎ ভগবত গীতা দ্বিতীয় আধায় ক্লাস দিচ্ছে তো তার মধ্যে বারবার বিষয় আসছে যে শুরু কি আছে এবং কিভাবে আত্মা জীব আত্মা শরীর থেকেই ভিন্ন আছে তো অনেক শ্লোক আছে না ভগবতে দ্বিতীয় অধ্যায় তো একবা এইবার এক শিষ্য এত সাহস ছিল যে প্রপাদের কাছে গিয়ে বলেন যে প্রপাত আপনি বারবার বলছেন যে আমরা শরীর নয় সেই কথা আমরা এইখান বুঝেছি আপনি অনক বিষয়ের উপরেই কথা বলবেন আপনার এটা সাহস হতে পারত আমানো প্রভু পা সেই জন্য আমার বার পা বলতে হবে বারবার না বলে আমরা বুঝতে বারবার বলেও আমরা বুঝিনি আমরা ক্লাসে বসে শুনি আমরা এই সরিয়ে নয় মনে করে কি সরিয়ে নয় কিন্তু শরীর কিছু ফেট্রোল লাগবে ফেট্রোলের সময় হয়ে গেছে হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং ক্ষুদ্র অংশ আছে তার মধ্যে মহাদেব শি তিনি পরি। ভৌতিক দৃষ্টিতে ভগবান কৃষ্ণের সমান প্রায় আছে এবং অনেক তার থেকে অনেক ক্ষুদ্র আছে বিশেষ করে হিন্দু সমাজের মধ্যেই এই প্রচার করা খুব দরকার আছে প্রচারকদের কি মত আছে এ সম্বন্ধে আপনি প্রচারক গ্রন্থ প্রচার করেন দরকার আছে কি এখন পুজো সিজন কিছুদিন আগে হয়ে গেছে না কালী পূজা দুর্গা পূজা এরপরে কি লক্ষ্মী পূজা কত কোথাও দেবী আছে এই গালিদে প্রিয়া আছে দুর্গা কালী এবং ভারতে আনন্দ জায়গায় গণেশ পূজা সেটা সেতক্ষণ জায়গায় সারা ভারতে কিন্তু বিশেষ করে মহারাষ্ট্র মহারাষ্ট্রে গণেশ পূজা বেশি কর হয় বাংলাদেশে গ্রাম অঞ্চলে ওই শীতলা পূজা হয় কর্ণাটক এই কি বলে নাদ এলাকা আছে যা মধ্যে সবচেয়ে জনপ্রিয় আছে নাগ পুজো সাপ সাপে এরা সেখানে নাগ পুজো করে সাপে পুজো করে এবং অদ্ভুত ব্যাপার আছে যে সেখানে মানে বেঙ্গলের মতো অনেক সাপ আছে কিন্তু সাপের মানুষকে এট দংশন করে না বেঙ্গলের মতো লোকের লোকেরা মনে করে যে আমি যদি নাগ পূজা করি তাহলে ওই সাপ আমাদের কাটবে না এবং তাই হয়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 কি প্রমাণ আছে ভাগবতের প্রমাণ ভাগবতের প্রমাণ বলুন শুনতে পাচ্ছি আ কালোয়া যেমন লীলা আমরা যদি শুনি এবং বিশ্বাস করে তাহলে সাপে ভয় হবে না তো আমাদের রক্ষা করবেন কে কৃষ্ণ বিশেষ করে করুণাদে সেজন্য এখনো চার বিশ্বাসে আছে গ্রাম অঞ্চলে তারা যখন সাপ দেখে তারা করুড়া করুড়া বলে এবং সাপ ফলাই যায় তো বুঝতে হবে যে খক পালক আরাধ্য সার্বোপরি সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ হচ্ছে কৃষ্ণ সর্বাকর্ষ এই নামে অর্থ সর্বাকর্ষ মুকুন্দ মুক্তি লাভ করার জন্যে শুধুমাত্র মুকুন্দ কৃপা সম্ভব হয় অনেক বড় বড় দেবতা আছে এবং তারা তাদের উপাসকদের বর দিতে পারে। না হতো কেন লোক এইসব দেব দেুধুমাত্র দেব ডেইলির না অনেকেই সাইবাবা ও বিশ্বাস করে এই তো লোক সাই বাবাকে বিশ্বাস করে কেন আমার মনে হয় যে তার সাই বাবা থেকে কিছু ভৌতিক বর লাভ করে না হতে হতে এই তো লোক তার পেছনে হত না হয়তো তার আগে জীবনে যোগ শক্তি সংগ্রহ করা থেকে তো এই ও। এই তো শক্তিমান আছে যে লোকদের কিছু ভৌতিক সুবিধা দিতে পারে কিন্তু যে হেতু সেই অ্যাকসুলি দুই বাবা আছে বর্তমান খালে সয়বাবা ওই লম্বা ছৌ বাবা যেহেতু সেই লোকদের পুজো গ্রহণ করে যেহেতু যে সেই গ্রহণ করে যে তারা তথাকথিত ভক্তরা ভগবানের নামে তারা পূজা করে সেই জন্য তার গতি। কত কৌতুখরা হবে ভগবানের গুণ অনন্ত জেনা এইসব ফাখণ্ডি কৃত্রিম ভগবানের খারাপ গুণ অনন্ত এবং তাদের গতি কত খারাপ হবে তো জমরাজ বলতে পারে এবং ইসুফানিষেধেও লেখা আছে যে এই লোকেরা যারা এইরকম ফখণ্ডে নক ভগবানের উপাসনা করে তারা ওই নক ভগবানের সাথে ঘন নরকে যায় তো এই জন্য এই গ্রন্থ বিতরণ গ্রন্থ এবং সমস্ত প্রকার প্রচার করার খুব দখা আছে লোকেরা জানে না আর শুনলেও বিশ্বাস করে না লোকেরা বলে যে আমরা যদি দেবীর পূজা করে আমরা শীঘ্রই পল থাই তার কার মান দেবতা শ্রীকৃষ্ণ বলছেন যে দেব দেবীদের উপাসকগণ ভৌতিক পল চায় সেজন্য দেব দেবীদের উপাসনা করে এবং তা করে থেকে তারা শীঘ্রই পায় কিন্তু কৃষ্ণ শ্রীকৃষ্ণ আর বলেছেন যে আন্তার তার বুঝে না দেখে না যে এই সমস্ত যা আমরা পাই দেবীদের থেকে সেটা অস্থায়ী সব কিছু যা আমরা লাভ করতে পারি এই জড় জগতে অস্থায়ী আছে সেই জন্য বুদ্ধিমান লোকেরা শ্রীকৃষ্ণের পূজা করে তো পুজো বিধি দুর্গা দেবীর জন্য শীতলা দেবীর জন্য সাইবাবার জন্য কৃষ্ণের জন্য তো প্রায় একই আছে কিছু ধূপ দ্বীপ ফুল ফল নিবেদন করা হয় রকম ফুল তো শিবকে কালীকে এবং কৃষ্ণকে কিরকম ফল অর্পণ করা হয় সেটা আলাদা কিন্তু মোটামুটি পূজা করা বিধি একই আছে এবং কালীকে বলিদান করা হয় যেটা কৃষ্ণের পূজায়ও আমরা করি বলি করি কি কৃষ্ণকেই বলিদান দে না আপনারা করেন না তাহলে আপনারা কৃষ্ণ পুজেন করেন না কারণ বলি মনে বৈষ্ণব অভিধানে বলি এ এর অর্থ হচ্ছে আত্মসমর্পণ এইভাবে আমরা বলিদান। আমাদের সম্পূর্ণ আমাদের কি আছে আমাদের কিচ্ছু নেই মা নেশা দেহ গেহ যে আপেল পদেই নন্দ কিশোর এটা বৈষ্ণব বাসায় বলিদান কিন্তু সেই রকম বলিদান ছাগলায় গলা কাটা সেটা আমরা করে আমরা কৃষ্ণকে ফুল ফল জল পাত ভদ্রং পুষ্প ফলঙ্ ভক্ত প্রয়দহাম ভক্ত আশ্না প্রায় মন কিন্তু পূজবিধি মানে প্রায় কি আছে কৃষ্ণকে আমরা মংসাহ আর্পণ করে না ফুল ফল জল এইসব লুচি চিনি সার পরী লাগ্রী একটু আলাদা হয় কিন্তু পূজা বিধি প্রায় একই হয় তো কেন দেবীদের থেকে আমরা শুধু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 উপাসকদের মধ্যে পার্থক্য আছে সেই জন্য করি কৃষ্ণের সুখের জন্য আমরা যদি দেবী দেবীদের কাছে গিয়ে প্রার্থনা করি গোপীদের মতো হে খত্তায়ণী হে মা দুর্গাদেবী হে শীতলা দেবী হে শিব ব্রহ্মা ইন্দ্র ইত্যাদি আমাকে কৃষ্ণ ভক্তি দেন তো সেই রকম দেবী দেবী পূজা প্রশংসনে আছে তবু সাধারণিত শুদ্ধ বৈষ্ণব সম্প্রদায় সেটা ও আমরা করে না কারণ আমরা বুঝি শাস্ত্র থেকে শ্রীমদ্ শ্রীমদ্ ভগবত থ্যাথার মূল সেই চেনে নথি তৎ স্কন্ধ ভুজ বিশাখা প্রাণোপহার্থেঞ্জাই সর্বাহন আত্যুতে তো এক বৃক্ষা মুলে আমরা যদি জল দে তাহলে সেই দিয়ে জল দেওয়ার থেকে এই বৃক্ষা গাছে সব ডাল ফুল ফল ইত্যাদি পাত্তা সকালে পোষণ হবে এবং পেটকে আমি যদি খাওয়া দিক তাহলে তার থেকে পুরো শরীরে পুষ্টি হয় তো ঠিক সেইভাবে এইসব দেবীগণ ভগবানের অংশ এবং সব দ্বী দেবীগণের বিশেষ স্থান আছে ভগবানের হরে কৃষ্ণ বিট মধ্যে হরে কৃষ্ণ হয়তো কি হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ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 তো ঠিক সেইভাবে আমরা যদি কৃষ্ণকে সব কিছু অর্পণ করি তাহলে দেব দেবীরা সন্তুষ্ট হবে জগৎ তুষ্ট কিন্তু দেব দেবীদের উপাসক উপাসকেরা এইসব বিশ্বাস করে না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 এই তো সুন্দর এই তো ভালো আছে এবং কখনো কখনো কষ্ট থেকে মানে যা আমরা চাই না আমরা পাই তা থেকে আমরা একটু একটু চুটি পাই এবং আমরা ভালো তো এই ভৌতিক সুখ নেশামতা আছে একটু অল্প পেলে সেটি ভাব এর মানে এই ক্ষণের সুখের জন্য আমরা প্রস্তুত আছি বছরে কষ্ট গ্রহণ করতে এবং দেবীদের থেকে আমরা বর পায় ধনম দেহি বিশেষ করে ধনধন আমাকে ধনী বানাও তো সবাই যারা দুর্গা পূজা করে সবাই কি ধনে হয় না কিন্তু আশা আছে দুর আশা আশা আছে যে দুর্গা পূজা করার থেকে আমরা ধনে হব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 কং শান্তর কার্মানি ধীর সিপ্রমহী মানুষ এই লোকের শীঘ্রই লোকেরা বৌদ্ধিক বর পায় কিন্তু কৃষ্ণ প্রেম লাভ করার জন্যে ফথ এই সহজ নয় আসলেই সহজ আছে কিন্তু মতে ভগবাতা আরাধনা কষ্টময় পথ আছে কারণ আমাদের সব প্রিয় জনের সেই সব বর্জন করতে হবে কৃষ্ণের প্রিয় জিনিস আছে পত্রং পুষ্পং ফল থ এবং আমার প্রিয় আছে ফল যা জলে মধ্যে হয় মানে গঙ্গার ফল বেঙ্গালি লোক এই গঙ্গা কি অর্থ আছে বুঝতে পারে ওই হিন্দি বল আমার বীচে বুঝে না গঙ্গা ফল মানে বৈষ্ণবদের মতে না কিন্তু কার্মী পাপি বেঙ্গলিদের মতে গঙ্গা ফল মাছ মাছ তো ফলাহারে আছে সাদাহারে আছে আমরা কখনো মাংস মাঠন মুরগি আন্ডা ওই সব খাই না মাছ কখনো কখনো সবসময় না মাছের সাথেই অনেক নিরামিষও খায় আমি প্রায় নিরামিষ বলছি তো আমরা মানে করার জন্য যা আমাদের প্রকৃত একমাত্র প্রকৃত কলানে পদ্ধার জন্য আমাদের আকর্ষণ হয় না অনাবিলাশ করলে ভাবে, আমরা মাছ হাওয়া থেকে এবং চৌরাশি লাখ জীব জাতিদের মধ্যে জন্ম গ্রহণ করা থেকে মুক্ত হতে পারে এবং আমরা চিরকাল সম্পূর্ণ পরমার্থিক সুখ অনুভব করে কৃষ্ণের সাথেই থাকতে পারি কিন্তু এই তো ঠুকু মা চে খাওয়ার জন্য আসক্ত হয়ে আমরা চাই না তো এই তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো মূর্খ কৌত বড় আছে এবং কৌত প্রসারিত আছে অধিকাংশ লোকের মূর্খ বুঝে না তাদের আসক কল্যাণে ফত কি আছে এবং বুঝতে চাই না শ্রীধন্য চা করা খুব দরকার আছে খুব বড় দরকার এই মায়াপ প্রকল্প বড় মন্দির নির্মাণ করা কি জন্য আছে এখানেও শ্রী শ্রী রাধা মাধব শিব খুব সুন্দরভাবে চলে যাচ্ছে তো বড় মন্দির নির্মাণ করা কি দরকার আছে তো আমরা বৈকুণ্ঠ মতো সেই বা করতে পারি না এই জগতে সম্পূর্ণ বৈকুণ্ঠ মতো তো আমরা যদি সরল ভাবে খ্রিস্ট সেই বা করি খ্রিস্ট সন্তুষ্ট হবে শ্রীকৃষ্ণা বলছেন ফত্রং পুষ্পাং ফলাঙ্ এই সব সরল জিনিস আমাকে অর্পণ করো তো বড় মন্দিরে নির্মাণ করা কি দরকার আছে যাতে লোকদের আকাশ হবে দেখতে এবং আসলে তারা একটু বুঝতে পারবেন কি কৃষ্ণ কত বড় আছে এবং আসলে তারা স্থানীয় ভক্তদের শ্রীমুক্ত কে যে কৃষ্ণস্তু ভগবানি সার্বজ্ঞান ভুক্ত চাপুরেব চন্দ কি এই শব বড় প্রকল্প প্রচার এজ সেই জন্য প্রভুপাত এত কষ্ট করে সার পৃথিবীতে চোদ্দবার ভ্রমণ করেন এবং দিনে বেলা প্রচার করেন রাত্রে বেলা ঘুম না করে বয় লেগেছে কি বই শ্রীমৎ ভাগবত যার মধ্যে এই অমূল্য জ্ঞান আছে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 কি কিভাবে প্রত্যেক ঘরে ঘরে গিয়া করো এই বিক্ষ ভদ্য কৃষ্ণ বলো কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা কিভাবে কৃষ্ণ শিক্ষা পাবে এই ভগবৎ গীতা যথাযথ না এই হচ্ছে এই গ্রন্থ প্রচার এবং আমাদের নিজে যে জন্ম আছে শুধুমাত্র বিতরণের জন্য সব ভগবত পড়তে হবে প্রতিদিন ভগব ভগব গীতা চৈতন্য চৈতন্য পাঠায় যাতে অস্ত হবে আমাদের মতি হবে যে কৃষ্ণই সেই বা জীবনে একমাত্র প্রয়োজন এবং এই প্রচার শাস্ত্র দিয়ে যুক্তি দিয়ে তর্কে দিয়ে বিশেষ করে প্রচার করতে হবে তো অনেকে এসে দেখেন কত সুন্দর আছে মা পরে পুজো তুজা সবকিছু চলে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 সবচেয়ে ভালো ছিল প্রসাদ ঠিক আছে কিন্তু প্রসাদ কি আছে সবচেয়ে বড় প্রসাদ আছে এই এই জ্ঞান আমরা যদি পাই তাহলে আমাদের জীবনের মধ্যে পরিবর্তন হতে হবে এই পরিবর্তনের দরকার আছে যাতে সেই রকম বলিদান বন্ধ হবে এবং আসল বলিদান হবে সেটা আমরা চাই হরে কৃষ্ণ তো পন্ডিত আপনার কি মন্তব্য কারো মন্তব্য আছে অভিযোগ আছে প্রশ্ন আছে প্রেরণা আছে কি প্রচারক বলেন সাধারণ দেব দেবী পূজা করলো অস্থায়ী হলেও আবার পূজা করবো আবার ও দেব দেবী হারে গেছে ও মাইকায় দেবতা আমাদের মুশকিল উঠেছে আমরা ঠিক মতো মাইকে দেবতা পূজা করিনি ও মাইকে দেবতা ঠিক মতো প্রসাদ পাচ্ছে না বলে যে ফল অস্থায়ী হলেও তার মধ্যে কি ক্ষতি আছে আমরা যদি খিদে লাগে তো খাই আবার খিদতে হয়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 তারপর অফিসে যাওয়া হয় খুব কষ্ট করে পয়সা সংগ্রহ করা হয় তাপ পরে চাউল ডাল ইত্যাদি কেনা হয় না তো ঠিক সেইভাবে দেব দেবীদের উপাসনা করার সাথে কার্ম করতে হয় এটা কার্ম জগৎ খুব কষ্ট করে এই জগতে থাকতে হবে আমরা যদি স্থাই ফল পাই ওই কামচারী যে প্রতিদিন কলকাতায় যায় যদি স্থায়ী পাও পায় যথেষ্ট বা যথেষ্ট টাকা পায় যাতে সারা জীবনে ক্ষেত্রটা পারবে তো নেবে না কেন সেটা শুধু দৃষ্টান্ত দিচ্ছ ঠিক সেইভাবে আমরা যদি কৃষ্ণ সেবা করে তো আমরা স্থায়ী ফল পাবো এবং সেই ফলে মধ্যে কোনো বিশ হয় না সম্পূর্ণভাবে মিষ্টি এবং পুষ্ট হয় সেই ফল কৃষ্ণ প্রেম ফল তো সেই উত্তর দেন এবং কামীদের আরও কিছু অভিযোগ না মন্তব্য হবে এবং তারা অনেক মন্তব্য করে কিন্তু বুদ্ধিমান লোকেরা বুঝতে পারবে যে শ্রীকৃষ্ণের সেব অনাবিলা শূন্য কৃষ্ণ শেব করি দে মাত্র কল্যাণের উপায় তো লোকদের বোঝানোর জন্য এ সহজ না তো বারবার হবে হরে কৃষ্ণ আপনার কি প্রশ্ন আছে না ঠিক আছে আর প্রশ্ন ধনী আপনার বাবা ধনী আপনার বাবাকে আপনি ভালো আছেন আমার বাবা ধনী কিন্তু এটা বলতে না যে আপনার বাবা আমার প্রিয় আমার বাবা প্রশ্ন কেউ কেউ বলে যে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 দেবতা ই দেবতা পূজা করব না কেন কৃষ্ণের পূজা হবে যে সকালে বাবা কৃষ্ণ কৃষ্ণ সেই তো বুঝতে হবে এবং আপনি বলছেন যে এই দেবতা আমার প্রিয় আছে কিন্তু কি রকম সম্বন্ধ আছে কি রকম ভালোবাসা আছে লোকেরা দেব দেবীদের পূজা করে ভালোবাসার জন্য নয় ব প্রাপ করার জন্য এই ভৌতিক জ ভৌতিক জগতে ভালোবাসা মানে আমাকে এই কিচ্ছু আমি তোমাকে ভালোবাসি নয়ত ভালোবাসা করে না কিন্তু প্রাকৃতিক জগতে আশ্লিষ্ট বা পাদরে আমাকে কিছু দিলে না দিলেও আমাকে লাঞ্ছনা দিলেও আমি হদের ধুলিতে সমাপিত হচ্ছে তো এইটা ভালোবাসা কি আছে প্রিয়ত লোকেরা জানে না সব কিছু ঘ খেয়ে সবকিছু শিখতে হবে আর একটা প্রশ্ন হতে পারে যে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 তো উত্তর আছে যে শ্রীকৃষ্ণা আমাদের অমূল্য ধন দেন কিন্তু সেই অমূল্য ধন প্রাপ্ত করার জন্য তো প্রথমে ওই সব ফেলে দিতে হবে হাতে যদি অবর্জনা থাকে তাহলে আমরা কীভাবে আসব ধন গ্রহণ করতে পারি ঠিক সেই সেইভাবে মনে যদি ভৌতিক আসক্তি থাকে তারাই আমরা কিভাবে আসল ধন কৃষ্ণ ফ্রেন ধন গ্রহণ করতে পারেন সেই জন্য কৃষ্ণ অনেক দয়া করেন তাদের ভক্তদের তো সব ভৌতিক আর শক্তি ভেঙে দেন হম অনুগ্রহ নামই হরিশদান শোনায় হম তারপরে কি থান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 মাতা পিতা আজকাল আমা কুকুর সকালে প্রিয় কুকুর ঘরে কুকুর তো আমরা বুঝতে পারি যে আমাদের একমাত্র চরণ আমাদের একমাত্র প্রিয় হচ্ছেন কৃষ্ণ এবং আমাদের একমাত্র কল্যাণে পথ হচ্ছে আমাদের প্রিয় কৃষ্ণের চরণে আর্থ সমাপন কর সে জন্য সর্বশক্তিমান সর্ব ঐশ্বর্যময় ভগবান শ্রীকৃষ্ণ তা ভক্তকে বেশি ভৌতিক দন দেন না সাধারণত দিতে পারেন সুদাম বিপ্রকেই দিয়েছে যুধিষ্ঠের মহারাজকে দিয়েছেন কিন্তু ভক্তদের যদি াস স্পৃহ থাকে তাহলে কৃষ্ণ তাদের খালের জন্য এই তো ধন দেন না Hare কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম রাম হরে শিল প্রভুপাদ কি শিলদ্ধ হচ্ছে